সব জীবনের একটা কিছু লক্ষ্য বা উদ্দেশ্য থাকে বেঁচে থাকার জন্যে সবাই রং বেরঙের স্বপ্ন আঁকে আমার কিছু স্বপ্ন ছিল শখ ছিল বা ইচ্ছে ছিল ওষুধ কিছুই নেই এখন আর কোথায় যেন হারিয়ে গেল আচমকায় ঘুর্ণি গেল জ্বললো আগুন বান ডা কিলো পুরিয়ে নিল স্বপ্ন আমার শখগুলোকে উড়িয়ে দিল ইচ্ছেগুলো ভাসিয়ে নিল সকল আশা চূর্ণ হল আমি এখন ক্লান্ত পথিক সঙ্গী হল পথের তুলো যে গোলাপ কাটায় ঘেরা যে ফুলেরে পাপড়ি ছেরা। হৃদয়ের ফুলদানিতে নাই হলো তার সৃষ্ঠিকানা যে নুপুর মুক্ত স্বাধীন নাচে যে ওই কাধীনতাধীন না যে তার ভাঙবে বাসুর জমবে আসর টাল বাহানা ঢেউ খেলে যায় জীবনের মালা যে পাখির মুক্ত দানা যে পথের নেই ঠিকানা উড়ে যায় নীল আকাশে নীল ভাঙা হারা আধারের অস্তা চলে ডুবে চাঁদ রাত পোহালে দিবসের শেষী মানায় দ্বীপ জেলে যায় সন্ধ্যা তারা যে মুকুল ক্লান্তাগে নিয়তির অট্ট হাসি নিদারুণ সর্বনাশী মুছে দেবাস ঠোঁটের মুগ্ধ ছবি বেদনার অশ্রু পা গধলের শেষ ভেসে যায় চোখের তারাই সাতরা এক উদাস কবে